ও ই তুল আল ইমত জন আল বিগত আলহামদুলিল্লা রি সম্মানিত ভাই এবং বোনেরা আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম বা শেষে থেমেছিলাম ২৪ এবং ২৫ নম্বর আয়াতে আমরা বলেছিলাম যে আবার আসব বাকি রয়ে গেছে তাফসিল সুরা ইব্রাহিমের ২৪ থেকে ২৫ এখান থেকে আমরা শুরু করবো সামনের দিকে আপনি কি দেখেননি কিভাবে আল্লাহ উদাহরণ দিয়েছেন কালিমা তয়বা ভালো কালিমা ভালো কথার এক্সাম্পল ক্যা তয়বা এটি হচ্ছে একটি পবিত্র গাছের মতো খুব ভালো গাছের মতো ফিস সামা যে গাছের রুট শিকড় মাটিতে শক্ত করে গাথা আছে আর যার ডালাপালা গুলো আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে উকুলাহা ই নিম বিহা এই গাছ আহ দিতে থাকে সেখান থেকে পাওয়া ফল ফল আদি খাবার গুলো আল্লাহর হুকুমে সব সময় দিতে থাকে আশা করা যায় তারা শিক্ষা গ্রহণ করবে ওমা অপবিত্র গাছের উদাহরণ হচ্ছে কথা অপবিত্র উদাহরণ হচ্ছে যেটা স্থায়ী টিকে থাকার কোন সুযোগ ফিল আখরা আল্লাহ মজবুত করে দেন কদম রাখেন ইমানদারদের মজবুত কথা দ্বারা জীবনে এবং আখেরাতে আল্লাহ গুমরাহ করে মা হুমায়শা আল্লাহ তাই করেন যা তিনি চান গত সপ্তাহে তাপশ্রী আমরা শুনেছিলাম এখানে কালিমা তৈবা কাশাদার তৈবা ভালো গাছে সুন্দর গাছের পবিত্র গাছের একটা উদাহরণ তিনি দিয়েছেন মোমেন হচ্ছে একই ভালো গাছের মতো তার উদাহরণ সেই গাছের উদাহরণ উপলক্ষে আবদুল্লাবিনাজিস আমরা শুনেছি কোন সাহাবি উত্তর দিতে না পারায় নবী করিম সাল্লাহ সঙ্গে উত্তর দিয়েছিলেন মোমেনের উদাহরণ হচ্ছে কোন গাছের মতো খেজুর গাছের মতো কিন্তু এটাই শুধুমাত্র কোরআনের এই অর্থ এবং তাপশিহ্ন ব্যাপক তাপসের আছে কালিমা তৈবা বলতে আমরা যে কালিমা অর্থ বুঝি সেটা হচ্ছে কালিমা তৈবাকে আল্লাহ তালা গাছের সঙ্গে উদাহরণ দিয়েছেন যেমন একটা ভালো গাছ মজবুত গাছ যে গাছ ভালো ফল ফলা দেয় সেই গাছটা তুফান মোকাবেলা করে টিকে থাকে এই গাছের শিকড় খুব মজবুত থাকে এবং সেটা উপরের দিকে উঠে অনেক দূর ডালা পালা দেয় এবং অনেক ফল ফলা দেয় এইরকম একটা গাছের উদাহরণ তিনি দিচ্ছেন কালিমা যে তার রুট মাটিতে খুব শক্ত করে গাড়া আর আকাশে তার ডালাপালা ছড়িয়ে যায় আর এই গাছ তাহলে এই কালিমা যার মধ্যে আছে তার মধ্যে কিছু একটা বড় মজবুত আছে এবং এটা সহজেই নষ্ট হয়ে যায় না আর এই কালিমার কারণে তার নিজের ইমানটা এত মজবুত হয়ে যায় এটার এত ডালাপালা হয় যে তার এই কালিমার ডালা গাছে ডালাপালা আকাশ পর্যন্ত পৌঁছে যায় তার অর্থাৎ তার অনেক এই মজবুত কালিমার থেকে মজবুত নেক আমল ছড়িয়ে পড়ে চতুর্দিকে আকাশ পর্যন্ত পৌঁছে যায় এবং তুথি উকলাহা সব সময় এটা খাবার দেয় ফল পায় সবকিছু খুব চমৎকার তাফসিল করেছেন আমরা সেখান থেকে কিছু নেব আজকে ইনশাল তো ইমাম ইবুল কাই ইম রহমতুল্লাহ সমস্ত মোফাশের তফসিল সামারি করে বলেছেন যে সেটা হচ্ছে আল কালিমা তো তৈবা আল্লাহ এখানে উদাহরণ দিয়েছেন গাছের সাথে এবং এই কালিমাটা সারা বছর নেক আমল গুলো গাছের ফল কালিমা তৈবা যদি গাছ হয় তার ফল হয় কি নেক আমল এবং এটাই অধিকাংশ মফাশ্রী বলেছেন যে এটা হচ্ছে শাহাদ কারণ এই কালিমা যার মধ্যে ভালো করে ঢুকেছে ঠিক মত ব্যস্ত রাখবে কিছু প্রকাশ্য কিছু অপ্রকাশ্য কিছু দেখা যায় কিছু দেখা যায় না এই সব কিছু এই কালীমাতে এবার ফল একজন মমিনের মধ্যে সে পেতে থাকে এখন এই যে গোড়া তার মজবুত আসে গাছের গোড়া মাটিতে মজবুত থাকে কালিমা তো এবার গোড়া কোথায় মজবুত থাকে গোড়া মোমেনের অন্তরের মধ্যে এত শক্ত করে গাথা আছে তার ইমান সহজেই তার ইমান হেলে ধুলে যায় না নড়ে যায় না অনেক বড় পরীক্ষায় মুসিবতে পড়ে গেল তার ইমান নরবরে হয়ে যায় না এত দোয়া করলাম কই আল্লাহর কাছে কিছুই পাওয়া গেল না এরকম হয় নাকি মমিনা উঠে যায় চলে যায় সেখানে লিখিত থাকে আর আরেকটা তাফসিরে রবি এমনি আনাস বলেছেন যে এই যে অন্তরের মধ্যে যেটা আছে সব মানে এটা হচ্ছে কালীমা তৈরি আসল জিনিস হচ্ছে এখলাস একদম যা আমল করে এখলাসের সাথে করে তাহলে এটাই কাছে উপরে আল্লাহ আর যদি এখলাসের সাথে না করে শহীদ তরিকা না করে এটা আল্লাহ তালার কাছে পৌঁছে না যেমন হাদি সে এক্সাম্পল এসেছে নামাজের যে ঠিক মতো নামাজ পড়ে খুচুর খুজুর সাথে আর কান তা দিলে আর ঠিক করে পড়ে এই আমলটা যখন উপরে দিকে উঠে আল্লাহর কাছে কবুল হয়ে যায় আর যখন এটা এখলাস থাকে না ঠিক মতো আমল করে না তখন নামাজ নামাজটাকে জমি মারা হয় এটা না না। যেতে পারে এরপরে তিনি বলছেন যে এই যেই ব্যক্তির অন্তরে তার এই ইমানটা মজবুত হয়ে থাকে কালীমাতে শাহাদার ইমান সে অনুযায়ী তার অন্তরের মধ্যে কি পরিমান সেই কালিমাকে মহব্বত করে কালিমার যিনি মালিক আল্লাহ কে মহব্বত করে আল্লাহলাস বুঝে এবং এর হক আদায় করে ঠিক মতো হ্যাঁ আর যেই ব্যক্তি এগুলো সব কিছু করে তাহলেই সেটা তার দিলে মজবুত হয়ে থাকবে যদি শুধু কালিমা তো এবার পড়লো কিছু উচ্চারণ করলো কিন্তু এই কালিমার অর্থ যে কত ব্যাপক কত মহাব্বতের সাথে এই কালিমাকে ভিতরে ধারণ করতে হবে পূর্ণ এখলাসের সাথে সমস্ত কাজ করতে হবে এগুলো যদি থাকে এবং সেটা অন্তরের মধ্যে যেভাবে আসে খুব গভীর হয়ে ঠিক তেমনি ওয়া সাদু বিহা লিসানু তার জবান সেটার সাক্ষী দেয় যখন কোনো কথা বলে হক কথা বলে আল্লাহর ভয়ের সাথে কথা বলে আমি যে কথাটা বলছি অমুকের ব্যাপারে সমালোচনা ঠিক মতো আছে ভিতরে আর জবানের মধ্যে যদি কোন খাজনা নাই ট্যাক্স নাই আমাদের দেশে বলে লাগাম নেই বক থাকে যা খুশি তা বলে তাহলে এটা বোঝা গেল সার্টিফিকেট দিল যে তোমার জবানে যখন এই অবস্থা তাহলে তোমার কালী মাতই বা কদুর মজবুত আছে অত সদে পুহা জাহু এবং তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয় এই কালী মাতইবার ইমান কদ্দুর মজবুত আছে ভিতরে তার চোখগুলো গুলো সাক্ষী দেয় তার কান সাক্ষী দেয় সে সব কিছু দেখে না খোলা মনে চোখকে নিয়ন্ত্রণ করে জায়গা মতো সব কথা শুনতে যায় না সব সুর কণ্ঠ বাজনা শুনতে চায় না যেটা শুনলে আল্লাহ না খস না সেটা শুনে না এবং এইভাবে তার অন্তর্কে এরকম করেছে যে তার ফল তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একদম ভর্তি হয়ে যাচ্ছে তার আমর নামার মধ্যে এগুলো আল্লাহর কাছে পৌঁছে আপনি একটা আয়তে আল্লাহ তালা বলেছেন কি সুরা ফতরের দশম্বর আয়তে বলেছেন আল্লা কাছে চলে যায় উঠে যায় পৌঁছে যায় হ মানুষ হুইয়ার আর নেক আমল সেটাকে উঠিয়ে দেয় আল্লাহর কাছে নেক আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহ তালা আরো বলেছেন যে যেটা একটু পরে আসছে আমরা এখন এরপর তিনি যাই এই যে আল্লাহ এক্সাম্পল দিলেন উদাহরণটা তিনি বলেন ফিহাদ আল মেসাল আসর আর হেমা এই যে এক্সাম্পল দিয়েছেন কালিমা তৈবার এক্সাম্পল হচ্ছে একটা ভালো গাছের এক্সাম্পল উদাহরণ তো শুধু এইটা যদি কেউ চিন্তা না করে গাছের তাতে কি হলো কি এখন এত বাসকম হয়েছে চিন্তা না করে তিনি বলেন গভীর ভাবে বুঝার চেষ্টা করবে এই কথার মধ্যে যে এত রহস্য আছে আশ্রার অলুম এত আছে এত মারেফ মার এফত আছে মারেফত মানে কি শরীয়তের বাইরে নাকি যে আল্লাহ জ্ঞান কত বেশি আমাদের জ্ঞানের তুলনায় অল্প কথায় আল্লাহ কি এক্সাম্পল দিয়েছেন কত কিছু বুঝিয়েছেন এবং আল্লাহর হেকমাতের পরিমাণ আমাদের কাছে কিছুটা হলো আন্দাজ করতে পারবো এখন তিনি এই জিনিসটাকে ব্যাখ্যা করে দিচ্ছেন আমাদের জন্য সহজ করে দিচ্ছেন তিনি বলছেন যে একটা গাছের কি কি জিনিস লাগে বলেন তো কি কি জিনিস দিয়ে একটা গাছের সমষ্টি হয় গাছের মধ্যে কি আছে শিকড় আছে আর কি আছে ডালপালা আছে আর কি আছে পাতা আছে ফল আছে ফুলও থাকে কাণ্ড আছে না এক ভাই বলছিলেন ইত্যাদি আছে তো এখন এগুলো বলছেন তিনি এক গাছের থাকবে অরুখরুখ হল মূল বা শিকড় গোড়া বা শিকড় শাক কাণ্ডের পরিপূর্ণ একটা চিত্র ধারণ করেন মাইন্ডের মধ্যে ও ফুরু শাখা পশাখা ডালপালা ওয়ারাকুন পাতা পল্লব ও সামারুন ফল ফুল এগুলো নিয়ে একটা সুন্দর গাছের সমষ্টি হয় তো এইভাবেই এটা ধরে নিয়ে এবার আসেন কেদালিকা সাদারাতুল ইমান ইসলাম এভাবে ইমান ইসলামের কালিমা তৈব গাছ আছে ইমান ইসলাম কালিমা তৈর একটা গাছ ধরেন তাহলে এই গাছের ইমান ইসলাম কালিমা তৈবা তহিদের গাছের মূলটা হচ্ছে যেটা তার একেবারে গোড়া এবং ভিত্তি এবং শিকড় সেটা হচ্ছে কি আল এলমার আসছে কোরআন হাদিফের এলম আর সে এলমটা যখন মানুষ ভালো করে চর্চা করে অন্তর দিয়ে তার মধ্যে মা অর্জিত হয় মানে আল্লাহ সম্পর্কে ঠিক মতো আল্লাহ সেফাতগুলো আল্লাহর শান আল্লাহর মাকাম আল্লাহ তাল্লা সম্মান আল্লাহকে মানার এই সমস্ত জিনিস তার কাছে ভালো করে ফুটে ওঠে খালি কিছু কিতাব মুখস্ত করে রাখে না এটাকে অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে সেটা হচ্ছে মার এফ এলেমেরি আরেকটি অংশ আর ইয়াকিন ইয়াকিন মানে কি ইমানটা খুবই মজবুত হয়ে যায় তখন এইগুলা এলিমের সঙ্গে তিনটা জিনিস একসঙ্গে গোড়া এখন এর হলো কাণ্ড গোড়ার পরে আর এই কাণ্ডাল কাণ্ড হচ্ছে এখলাস এত এলএম আছে এত কিছু আছে কিন্তু এখলাশের কমতি তাহলে গোড়া আছে কিন্তু কাণ্ড নাই এই গাছ আর জমিনের উপর দাঁড়িয়ে থাকবে না মাটির নিচেই আছে গাছে ডালপালা থাকে এগুলোর এই ব্রাঞ্চ গুলো থাকে শাখা পাশাখা এগুলো হচ্ছে আল আমাল এই সমস্ত আমল সমূহ আমলের মধ্যে কি কি আছে বলেন নামাজ রোজা হজ জাকাত সাদাকা থেকে শুরু করে একেবারে আখলাত এটা এরপরে আখলাক পরে আসতেছে এরপরে আসলে তোয়া এর ফল ফুল এ ফল ফুল হচ্ছে গাছের যে এই যে আমলগুলো আছে যেগুলো আমরা বলেছিলাম ডালাপালা এগুলোর একটা প্রতিফল এগুলোর প্রতিক্রিয়া কি হয় যেমন একটা মানুষের সুন্দর আমল আখলাখ চারিত্রিক বৈশিষ্ট্য আদব সুন্দর আচার ব্যবহার এগুলো ফুটে উঠে ভদ্রতা নম্রতা সৃষ্টতা কাউকে কষ্ট না দেওয়া হিংসা বিদ্বেষ দু এগুলা থেকে সুন্দর হয়ে উঠে লোকটা ফলগুলা সবচেয়ে না ফুলগুলো সুন্দর একটা মানুষের আচার ব্যবহার আপনার কাছে এত সুন্দর লাগে ফল মতো। হয়তো অনেক সুন্দর করে নামাজ পড়ে কিন্তু মার্শাল আত্মীয় স্বজন সঙ্গে ঝগড়া লাগলে বুঝাটা তার খবর কি আছে এই লোকটাকে আপনার মন থেকে কোনো মহব্বতেনা কিন্তু এত সুন্দর আচার ব্যবহার কষ্ট দেয় এই লোককে দেখলে কার কাছে ভালো লাগে না বলেন এটা এটা হচ্ছে ফল মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তার আমলের প্রতিক্রিয়া তার মধ্যে দেখা দিবে একশন এভাবে ফুটে উঠবে এইভাবে করে এখন বোঝা গেল তো যে এই ইমানের গাছটা তাহিদের গাছটা ইসলামের গাছটা সঙ্গে আল্লাহ কেন দিয়েছেন সবগুলো নিয়ে একজন আমল আদব সবগুলো যদি থাকে ঠিক তার মধ্যে সুন্দর একটা ইমান পাওয়া গেল এই সুন্দর কালী মাতো আল্লাহ পাওয়া গেছে সবগুলো নিয়ে আর যদি এগুলা ঠিক না থাকে তাহলে সে মিস করলো এখন তারপরে তিনি আরো বলছেন সব করি আলেম সব দুই নম্বর আলেম সব ক্রিস কাহিনীর এলেম যেগুলো কোন হাকিকত নাই স্বপ্নের এলেম ইত্যাদি এইগুলা আমাদের দেশে আমি যখন ঢাকা আমাদের পড়ি ঢাকার চান খার পোল কেউ চেন একটা জায়গা আছে মাদ্রাসা যাইতাম ওখানে দেখতাম লেখা বিরাট সাইনবোর্ড এলেম দিয়ে চোর ধরা হয় চোর ধরার এলেম আছে এলেমকে আসল এলেম এটা হলো ওই জাদু টোনা করে যে জিন চালান দেয় এগুলো হল ওই পসা এলেম এগুলো এলেম না সহম থাকতে হবে ইমান আকিদা আকিদা এলিম থাকতে হবে সহিদার এলিম বেদা ঢুকিয়ে ইমান এই ভিত্তিতে আমল নামাজ করব যেবিরসুল্লাহ নামাজ করেছেন হজ করব যেবাবি তিনি হজ করেছেন এভাবে করে এলিমের ভিত্তি এবার তিনি বলছেন তার উল্টা হয়ে যায় যে এলেম থাকে রং তাহলে এটা পবিত্র গাছ হবে না এটা হয়ে যাবে অপবিত্র গাছ যেটার কথা একটু পরে আসবে এখন তিনি বলছেন যে এই যে গাছের কথা বলেছে একটা গাছকে ঠিক মতো কিন্তু মাঝে মধ্যে লালন পালন করা লাগে কোন কোনো গাছ জঙ্গলে এমনি হয়ে যায় কিন্তু ভালো গাছের একটু তত্ত্ব তালাশ করা লাগে খেদমত করা লাগে থেকে রস পাওয়ার ব্যবস্থা না থাকে রস পাওয়ার কোন ব্যবস্থা নাই মাটির থেকে তাহলে এই গাছ থাকবে না কি হয়ে যাবে বেঁচে থাকবে না কি হবে মরে যাবে কথা আনহাস আন কোন জায়গায় বিশেষ করে যেখানে মাটিতে রস টস কম আছে সেই জায়গায় গাছে যদি পানি না না দেওয়া হয় তাহলে আশঙ্কা আছে কিছুদিন মধ্যে গাছটা শুকিয়ে যাবে তারপরে তিনি বলেন হাকাদা কাদা সাজাতুল ইসলাম ফুল কল এইভাবেই ইসলামের গাছটা যেটা এখানে দিলে লাগিয়েছি আমরা কালীমাতা তাইবা বলে এই গাছটাকে এরকম করে যে তার রস দিতে হয় তার পানি সাপ্লাই করতে হয় যদি এই গাছের মধ্যে তার খাদ্য পানি সাপ্লাই না দেয় তাহলে এই গাছটা মরে যাবে কেমনে এখন এই যে কালিমার তা ঈদের ইমানের গাছ লাগিয়েছে দিলের ভিতরে এইটার খাদ্য পানিও কি আল এলম না ফেলা সলে সহিম সহি আমল ওকে এবং আল্লাহ তালার সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এটাকে মজবুত করা এই বিষয়ে এটা যদি ছেড়ে দেয় কেউ তার এই রীতিমত সাপ্লাই দেয় না এগুলো তার ইমানটা শুকিয়ে যাবে যাবে যেভাবে গাছ শুকিয়ে যায় মরে যায় এর পক্ষে একটা হাদিস আছে রসুল বলেছেন ইনাল ইমানা ইয়াকলু কুফিল কালবে কামা ইয়াকলুকুবাদু ইমানুম শোনো ইমান নবী করিম সাল হাদিস হয়ে যায় যেভাবে তোমাদের গায়ের জামা কাপড় পুরানো হয়ে যায় গায়ের জামা কাপড় পুরানো হয় না এক বছর আগে কিনেছি তিন বছর আগে কিনেছি এখন আস্তে আস্তে পড়তে পড়তে এটু পুরনো হয়ে গেছে এখন তিনি বলেন যে ইমানও পুরনো হয়ে যায় সবসময় ইমানকে রিনিউ কর নবায়ন করো নবায়ন করো ইমানকে নবায়ন কামনে করবো এই যে কোরআন হাদিসম পড়লে শুনলে জানলে আল্লাহর ভয় ঢুকবে এভাবে ইমানটা নবায়ন হতে থাকবে ইমানের মধ্যে ওই পানিটা ঢালা হচ্ছে গাছের মধ্যে পানি দেওয়া হয় খরাক দেওয়া হচ্ছে ইমানকে ওকে এরপরে হল শুধু শুধু এলম নয় তার সঙ্গে থাকবে এ যে বিভিন্ন রকম ভ্যারাইটিজ এ বাদাত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন দিন রাতের মধ্যে বছরের মধ্যে বছরের রমাদান দিয়েছেন হাজ দিয়েছেন অমরা দিয়েছেন জাকাত দিয়েছেন এরপরে পাঁচ বক্তে নামাজ দিয়েছেন জুমা দিয়েছেন এরপরে আল্লাহ আমাদেরকে দিন রাতের মধ্যে সকালের কিছু জেকের দিয়েছেন সন্ধ্যাবেলাকে রাতের বেলার জেকের দিয়েছেন এরপরে কোরআন দিয়েছেন তেলাওয়াত করার জন্য প্রত্যেকটি কাজের আগে পরে বিভিন্ন রকমের দোয়া গুলো আছে সবগুলো দোয়া কাছে চাওয়া হয় আল্লাহর কাছে ওই যে ইমানটাহ আল্লা হচ্ছে গাছের মধ্যে পানি যাচ্ছে ইমানের মধ্যে এ সার যাচ্ছে এই ইমানে শাখা পাশাখা বাড়তে থাকবে এখন মজবুত হতে থাকবে দেবে করে এগুলা সঙ্গে যে নাই মুসলিম তিনি তো জন্মগতভাবে মুসলিম বাংলাদেশের পাসপোর্টেও লেখা থাকে মুসলিম এটা নিয়ে তিনি আসেন আর কিছু নাই তাহলে এই ইমানের কি অবস্থা হবে এরপরে তাহলে ইমানকে নিয়ামিত চাঙ্গা রাখতে হলে নবায়ন করতে হলে এরকম আমলের কন্টিনিউয়াস চর্চা চলতে থাকবে এবং বাড়তে থাকবে তারপরে হল যে ইমান যখন আসে ইমানটাকে একলা ছেড়ে দেওয়া হয় না অন্তরের মধ্যে অনেক জঙ্গল জোগাড় হতে থাকে ইমান গজাবে এখানে ভালো করে খালি ইমান গজাবে না তার আশেপাশে অনেক কিছু জঙ্গল গজাতে থাকবে আপনি ভালো গাছ লাগিয়েছেন ফলের গাছ ফুলের গাছ এগুলোর আশেপাশে কি বেড়ে উঠে বলেন আগাছা পরগাছা জঙ্গল ঘাস পাতা ওই ঘাস পাতা জঙ্গল রেখে দিবেন আপনারা যখন শীতকালে সাবার আসে কত রকমের গাছ লাগান কত সময় দেন মনে আছে তো কত যত্ন করেন প্রত্যেক দিন সময় দিতে মনে তা না দিলে দেখবেন যে ও যা লাগাইছিলাম সব খেয়ে ফেলছে এই ঘাস আগাছা পরগাছা তিনি বললেন যে ঠিক রকম বাগানকে তুমি যেভাবে তোমার গাছপালাকে গাছের চারাকে যেভাবে তুমি যত্ন করে করে বড় করো চা উঠলে ফেলে দাও এভাবে ফেলে দাও ফেলে দাও। তারপরে ফেলে দিতে দিতে কি হবে যখন সুন্দর করে তুমি তাকে যত্ন করবে তারপরে দেখবে যে মা সাল্লাহ গাছটা কি সুন্দর করে ফরফর করে বেড়ে উঠছে কত সুন্দর দেখা যায় আপনার গদুর গাছ লাউর গাছ লাগান আস্তে দিন পরে দেখে গেছে তারপরে এখন বলেন যে একজন মোমেন তার ইমানকে এই গাছের মত যত্ন করতে করতে দুইটা করে দুইটা কাজ করে যেভাবে গাছের মধ্যে পানি দেয় খাবার দেয় সার দেয় আবার আগাসা পর সাফ করে মোমেনি ভাবে সার দিচ্ছে সার দিচ্ছে আর বিভিন্ন ইত্যাদি গুলো থেকে সে নিজেকে সাফ করে অন্তরকে তাজসে করে আল্লাহর কাছে সাহায্য আত্মসমালোচনা করে নিজেকে সে নিজেকে মালামত করে যে আমি কেন আজকে অঙ্ক কথাটা বলে ফেলেছিলাম কেন আমি এই কাজটা করলাম নিজেকে সে মালামত করে এভাবে করে করে তিনি এবার দেখেন যে এই হলো সামান্য কিছু তিনি বলেন এই যে এখন আপনারা শুনলেন এই কথাগুলো ওনার থেকে হ্যা দা বাহু হাদাল মাসালুল আজিম আল জালিল মিনাল আসরার হেকাম এই যে একটু শুনলেন এতটুকুন আল্লাহ তারা গাছের এক্সাম্পলের সামান্য একটু অংশ মাত্র আমরা বেশ কিছু আইডিয়া পেলাম না যে ইমানের সঙ্গে গাছের কেন এক হয়েছে তিনি বললেন করলাম সাগর থেকে এক ফোটা পানি নিলে যেরকম হয় আর কত পানি সাগরে থেকে গেল আল্লাহর এক্সাম্পলের আমি যা বললাম এক ফোটা পানির মত হয়েছে এই আয়াতের মধ্যে আরো অনেক আল্লাহ তালা কিছু বুঝিয়েছেন যেগুলো আমাদের বোঝাও মুশকিল আছে যত ইমানের কমতি হবে তত এই কালিমা পরিমাণ বাড়বে এক্সাম্পল আল্লাহ তালা দিয়েছেন এরপরে এটা দেওয়ার পরে আল্লাহ তালা এখন বলেছেন পাশাপাশি যে আল্লাহ একটা কেন দিয়েছেন বলেন আল্লাহ নিজে বলেন যাতে পারে তরজমা পরে চলে যেতাম কিন্তু বুঝতাম না আসলে তাই না আল্লাহ তালা কোরআনটা দিয়েছেন কোরআন তারা কি কোরআনটা কি করে না একটু মন লাগিয়ে বুঝার চেষ্টা করে না এখানে বুঝার অনেক কিছু আছে এবারে তিনি খারাপ কালিমার উদাহরণ দিচ্ছেন অপবিত্র কালিমা কালিমা তিন খাবি আর অপবিত্র কালিমা নাপাক কালিমা উদাহরণ হচ্ছে নাপাক গাছ যেটাকে জমিন থেকে মূল পাটন করা হয়েছে উপড়িয়ে ফেলা হয়েছে তার টিকে থাকার কোনো ব্যবস্থা নাই বা জমিনে আপনি দাঁড়িয়ে থাকলেও তার গোড়া নরবরে হচ্ছে যে কোনো সময় পড়ে যাবে উল্টে যাবে কাথ হয়ে পড়ে যাবে এইরকম দুর্বল যে কালিমা সেটা হচ্ছে নাপাক কালিমা এই দুর্বল কালিমা বলতে কি বুঝানো হয়েছে সেটা হচ্ছে যে এই দুর্বল কালিমাটা জমিনের মধ্যে শিকড় খুব বেশি মজবুত নাই এমনি কোন রকম আছে আর কি মজবুত ফলা এরকম সাবে তার শিকড় মজবুত না আলিন তার ডালাপালাও মজবুত না তার কাণ্ড অনেক বড় না এর মধ্যে কোনো ভালো ফল ফল ফলা দিয়েও পাওয়া যায় না এটা ঠিক মাত্র কোন ছায়াও দিবে না কাউকে কিছু এখান থেকে পাওয়ার নেই এটা হচ্ছে তিনি বলেন যে ওই সমস্ত মানুষের কথা আল্লাহর কালাম আল্লাহর কথা কালিমা আল্লাহকে নিয়ে যেটা সেটা বাদ দিলে আর মানুষের যে কথাবার্তা আছে মানব সৃষ্টি মতবাদগুলো মানব সৃষ্টি ধর্মগুলো কত মতবাদ আছে সমাজতন্ত্র কমিউনিজম পুঁজিবাদ কত তরিকা দুনিয়ার মধ্যে মানুষ আবিষ্কার করলো কত কত দফা কত অমুকের তমুকের আদর্শ আল্লাহ তার কাম জন্য দিয়ে ফেলছে। সমস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ যারা ওই ওই সমস্ত আদর্শ নিয়ে আছে আল্লাহর কাছ থেকে পাওয়া এই কালিমার আদর্শ যাদের জীবনে ধারণ করেনি তারা অত্যন্ত দুর্বল আর দাক রহমতুল্লাহ আলাই বলেছেন যে এইটার দ্বারা আল্লাহ কুফরী কালিমা যারা কাফের তাদের যে কথাবার্তা তাদের যে আদর্শ বিশ্বাস আমল আখ সেগুলো কথা নিয়ে এসেছেন সেগুলো কালিমা যেগুলো আর সেরকম সেরে হচ্ছে সবচেয়ে বড় নাপাক কালিমা হ্যাঁ কুফরি হচ্ছে নাপাক কথা তাদের কোনো এই কথা কোনোদিন কাজে লাগবে না তাদের কোনো আমল আকাশে আল্লাহর কাছে উঠবে না তাদের এটা কোনদিন জমিনের টিকে থাকবে না একদিন সব মুছে যাবে আল্লাহর কাছে তারা কিছুই পাবে না তাদের কোন লোক একজন আলমকে পেলো এসে জিজ্ঞেস করলো মাফিল কালিমা তেল খাবি এই কোরআনের মধ্যে খাবি কালিমা দ্বারা নাপাক কথা দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন তিনি জবাব দিলেন মালামের মধ্যে কোনোদিন টিকে থাকবে না একদিন লয় হয়ে যাবে একদিন নাই হয়ে যাবে একদিনা ইমাস এটা কোনোদিন আকাশে আল্লাহর কাছে কবুর হওয়ার জন্য কোনোদিন উঠবে না তালা হেবাহা বরঞ্চ এই কথা তার গলায় লোটকিয়ে দেওয়া হবে কেমতের দিন এই কুফুরি কালাম কুফুরি আদর্শ দানিয়ে যাবে জীবন বিসর্জন এরপরে আয়তা আল্লাহ তালা এই কথার সঙ্গে সম্পর্কে রেখেই পরে আয়তা আল্লাহ তালা বলেছেন যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ মজবুত কথা দ্বারা মজবুত করে ধরে রাখেন দুনিয়ার জীবনে এবং আখের আজ যারা জালেম তাদেরকে আল্লাহ তালা পথভ্রষ্ট করে দেন বিপদগামী করে দেন গোমরাহ করে দেন ওয়াফ আল্লাহা আল্লাহ যা চান তাই করেন এখানে তিনি বলেন যে আল্লাহ রাবুল আলমিন আহ বলছেন যে কেয়ামতের দিন দুনিয়ার মধ্যে যেমন একটু তার এই আমলের নেক কথার ডালাপালা কিভাবে ছড়িয়ে পড়বে আমল আল্লাহর কাছে যাবে কেয়ামতের দিন যখন তাদের অনেক কিছু বিপদে পড়ে যাবে সেই দিন তাদের যে নেক আমলগুলোর দরকার সেগুলো এসে আখেরাতে ময়দানে তাদের পাগুলোকে মজবুত করে ধরে দিবে সবার পা কাঁপতে থাকবে তাদের পাগুলো কাঁপবে না হিসাবের জন্য আসবে আল্লাহ তালা তাদেরকে মজবুত করে দাঁড় করিয়ে রাখবেন আর যারা কুফুরি কালিমা অনুসরণ করেছে কুফুরি মতবাদ আদর্শ অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ তালা তাদের পাগুলো ঠর ঠর করে কাঁপতে থাকবে আল্লাহ তালা দুনিয়াতে এই কালিমার কিভাবে সাবেত রাখেন দুনিয়াতে সাবেত রাখার একটি অর্থ আছে আখরাতে সাবেত রাখার কি অর্থ আছে দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিন সাবেত রাখেন তাদেরকে এই কালেমার দ্বারা তারা অনেক নেক আমল করে এই কালেমার কারণে তাদের কোন গুনার দিকে তারা যায় না তাদেরকে পাহারা দেয় আর আল্লাহ তালা এই দিনের উপরে চলার ক্ষেত্রে কিন্তু আল্লাহর অনেক সাহায্য লাগে তা না হলে অনেক সময় লোভ দেখলে আমার মনে হয় হাত দেয় এরকম চিন্তা আছে না তা হাত দেবো না আমাকে কে থামাবে আল্লাহ তালা এই যে এটা এটা না হক এটা হারাম এটা তোমার জন্য জায়গ নাই আমাকে আল্লাহ থামিয়ে দেবেন এরপরে বাতিলের পক্ষ থেকে প্রচন্ড আক্রমণ আসবে আপনাকে ইমান টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে বিশেষ করে যতই আখেরি দিনগুলো আসবে ইমান ধরে রাখা এত কঠিন হবে যেভাবে হাতের মধ্যে কাল কাবে যে আলাল জমর যেভাবে জ্বলন্ত অঙ্গার অগ্নি মানে একটা বড় কয়লা যদি জ্বলতে থাকে এটাকে হাতে নিয়ে আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন এরকম হয়ে যায় কোন আল্লাহ মজবুত করে তফিক দেবেন স্বয়ং কে বলছেন যে আমি আপনাকে মজবুত করে রেখেছি দুনিয়ার মধ্যে যেভাবে বাধা বিপত্তি আসছিল হে নবী আমি যদি আপনাকে ইসলামের উপরে শরীয়তের উপরে মজবুত করে টিকাই না রাখতাম মনে হয় যেন আবু জাহাল আবুল আহ বিভিন্ন কথাবার্তা শুনে তাদের দিকে একটু কাথ হয়ে যেতেন কি না আপনি উনি যাইতেন না তো লক্ষ্য করে আসলে আমাদের বলা হচ্ছে আরকি তোমাদের মধ্যে এরকম তুফান আসবে তোমাদের বিরুদ্ধে মিডিয়া এমন বলা বলি শুরু করে দেবে এখন তোমাকে বলবে তুমি মৌলবাদী দাঁড়িয়ে রাখলে বলবে মৌলবাদী কবে হলে না আবার তাহলে থাক দাঁড়িয়ে রাখি যদি আমরা দিনের মহাব্বত করি কালিমা তৈবাকে ঠিকমতো ধারণ করি আমরা চেষ্টা করি তাহলে আল্লাহ তাহলে একলা আমাদেরকে বিপদে ছেড়ে দিবেন না তিনি আমাদেরকে সাহায্য করবেন ইমানকে মজবুত করার জন্য তিনি আমাদেরকে যুদ্ধের ময়দানে তিনি সাহাবিদিকে সাহায্য করেছেন তিনি বলেন সে কথা আপনার রব যখন সেরেস তাদেরকে ওহিনাদিল করে কমান দিলেন অর্ডার দিলেন হে ফেরা আমি তোমাদের সঙ্গে আছি তোমরা বদলে যুদ্ধে চলে যাও এবং যারা মোমেন আছে তাদের দিলকে। মনকে ইমানকে মজবুত করার জন্য হেল্প করা এসে লড়াই করেছেন আবার করেছেন। এরপরে তিনি সুরাহুদের একশো বিশ নম্বর আয়তে বলেন অকুল হে নবী এই যে আমি আপনার কাছে অনেক নবীদের কাহিনী বলি এগুলো বলে কি কেন বলি জানেন এগুলা শুনলে আপনার অন্তরের মধ্যে ইমানের উপরে টিকিট থাকতে অনেক সৃষ্টি হবে। শুধু নবীর মনে মজবুতি হবে আমরাও শুনলে আমাদের মনে ইমানের মজবুতি সৃষ্টি হবে ইনশাল তো এরপরে তিনি বলছেন হোম কেসমান আল্লাহর সৃষ্টি গুলো দুই কেসিমের দুই প্রকার তারা ইমানের পথে শরীয়তের পথে দিনের পথে মজবুত হয়ে থাকে যতই বাতাস তুফান আসুক আর মাহজুল উন বি আর কিছু আছে যারা এই এখন পালায় ছেড়ে দেয় কম্প্রোমাইজ করে চলে কোন রকমের জীবন বাঁচানো চিন্তা করে খালি আর কোনটা না তাহলে এদেরকে আল্লাহ অপমানিত করে ছেড়ে দেন তাহলে এখন আসলুহু ওমান এটা সব কিছুর মজবুতি থাকার আসল কথা হচ্ছে কাউল যে আল্লাহর প্রতি ইমান সেখান থেকে শুরু হয় মুখে আল্লাহকে মানার কথা বলা এরপরে ফেলে মা উমেরা বিহেলা আব্দু আর বান্দাকে যে আমল করতে বলা হয়েছে সেগুলো করার মাধ্যমেই তার মজবুতি আসবে এভাবেই এই আমলগুলো গুলো যখন সে টিকে থাকে তখন আল্লাহ আল্লাহর কাছে সাহায্য আসে আর কেউ যদি বলে আমলটা আমাদের কিছু নাই আল্লাহ খালি আমার মজবুত করে দেন আপনি মাঝে মাঝে অনেক এক্সাম্পল আমাদের লাইফ থেকে নিতেন আল্লাহ তাহলে নিজে এক্সাম্পল দেয় এই জন্য আমরাও মাঝে মধ্যে এক্সাম্পল আনতে হয় এক ভাই আসলে তার পরিচয় দিবেন আপনারা চিনবেন না কেউ। তিনি দেখা করতে আসে বলেন যে কিছু তিনি কিছু গুনার মধ্যে লিপ্ত আসেন এসে বলেন যে গুনার থেকে সরতে চাই কেমনি সরব একটু বলেন তো দেখি এখন যে গুনাম নিজের খাহের সাথে নফসানি চর্চা করতে করেন তিনি হ্যাঁ খাহে মেটানোর জন্য যে গুনার রাস্তায় তিনি আছেন। আসেন এখান থেকে তিনি সরবেন কেমনে এখন তার কি বুদ্ধি বাতিয়ে দেওয়া যায় নিজে সরার সিদ্ধান্ত নিতে হবে না আগে কি ট্যাবলেট আছে তারা দিলে যে এটা খাইলে আমি আমলের মাধ্যমে আগে আমার মজবুত করার মাধ্যমে আমার গুণার থেকে দূরে থাকা মাধ্যমে আমি যখন এগিয়ে যাব তাহলে আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন আরেক হাজি এসেছে হে বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে আস আমি তোমার দিকে দৌড়ে যাব তোমাকে ওদের সঙ্গে যুদ্ধ করেন আমরা এখানে বসে আছি আর কেউ যদি আমার দিকে এক বিগত আসে আমি এক হাত এগিয়ে যাই সে এক হাত আসলে আমি দুই হাত এগিয়ে যাই তাহলে এই অর্থ তাই আমি আগে আল্লাহবির জন্য নিজেকে টিকিয়ে রাখব সুবিধা কোনটা একটু পাওয়া যায় এদিকে তাহলে আমার মজবুতি কমে যাবে এরপরে তিনি বলেছেন যে আল্লাহ তারা এক্সাম্পল দিয়েছেন সুরান্টি নম্বর আয়াতে খন্দ সব দিক থেকে আক্রমণ এসেছিল তাদের এখন পাল্পিটিশন শুরু হয়ে গেছে তো আল্লাহ তালা বলেন যে এই অবস্থায় তাদেরকে যেটা নসিহত করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটা যদি তারা করতে থাকে এই আমলে তারা যদি ঢুকে আর এটা তাদেরকে আল্লাহর পথে সাহায্য করবে আল্লাহ পদক্ষেপ নেবেনা তাহলে সে আল্লাহ সাহায্য পাবে না যে পদক্ষেপ নেবে সে পেয়ে যাবে এরপরে আমরা যাই এখন যে পরের আয়াতের মধ্যে তার এক্সাম্পল পাইলাম তাই না একটু আগে যে নিজে ইমানের পথে চললে আমল করলে বিপদ গেলে না গিয়ে আল্লাহ দিকে আসলে হারান থেকে দূরে থাকলে কবিরাগুনা থেকে দূরে থাকলে আল্লাহ সাহায্য করবেন এটা হলো দুনিয়ার জীবন দিকে আখেরাতেও আল্লাহ তাদেরকে সাহেত রাখবেন মজবুত রাখবেন যে ব্যক্তিকে দুনিয়া আল্লাহ মজবুত রাখাবেন আখেরাতে আল্লাহ তাকে মজবুত রাখবেন আখেরাতে হবে এই বলতে অনেক মুফাসের বলেছেন যে কবর মধ্যে যখন সোয়াল জবাব করতে আসবে ওই সময় মজবুত করে টিকে থেকে জবাব দেওয়ার জন্য আল্লাহ তালা অফিদ দেবেন এই উপলক্ষে একটা হাদিস ইমাম কেফি রহমতুল্লাহ আলী বলেছেন এই হাদিসটি অত্যন্ত বড় একটি হাদিস যেখানে মৃত্যু হাকিকত কিভাবে ঘটে ছাক মৌত থেকে শুরু করে রুফ কবজ থেকে শুরু করে মালাকুল কোথায় এটাকে কি করেন এরপরে কবর জিন্দিগির কি অবস্থা সোয়াল জব কেমনে হয় সব কিছু ফুটিয়ে উঠেছে একটা বড় হাদিসের মধ্যে সোনার ধৈর্য আছে তা নাকি বার এমনি আজ এবার সাহাবি তিনি বলেন যে আল মুসলিম ফিল কবরে মুসলমানকে যখন প্রকৃত মুসলিমকে কবরে যখন প্রশ্ন করা হবে সে সাক্ষী দিতে সক্ষম হবে আল্লাহ ইলাহ রাসুল উল্লাহ এই কালীমাজে ঠিক মতো পড়েছে আমল করেছে আল্লাহ তালা তাকে কবরে জবাব দিতে সাহায্য করবেন এটাই হচ্ছে আখেরাতে আল্লাহ তাকে মজবুত করে কথা বলার তৌফিক দেবেন একবার আমরা দাফন কাফনে শরিক হইতে গেলাম আল বাকির মধ্যে এরপরে কবর কাছে গিয়ে পৌঁছে গেছি আমরা যেখানে কবর খোঁড়া হচ্ছে এখনো খোঁড়া কমপ্লিট হয়নি কবর খোঁড়ার কাজ চলছে নবী করিম সাল আলহি সাল্লাম ওই খোঁড়ার কাজের কবরের এক পাশে গিয়ে ওখানে গিয়ে তিনি আপনি করে বসলে খোঁড়া হচ্ছে তিনি কবরের দিকে তাকিয়ে আছেন নিচে দিকে তখন খোনা হচ্ছে এরপরে তিনি আমরা ওনাকে দেখার জন্য উনি এখানে বসে কি করেন কেন সাহাবি সাহাবাগণ তিনি দেখতেন ওনারা দেখতেন তিনি কখন কোন কাজ করেন কি করেন প্রত্যেকটি জিনিসকে এরকম করে ওনারা অবলোকন করতেন জানেন প্রত্যেকটি জিনিসের মধ্যে ওনাদের যেন শিক্ষা আছে না সিহত আছে এবং প্রত্যেকটা দেখে দেখে ওনার আল্লাহ কাজে লাগিয়েছেন আমাদের জন্য রেওয়ায় গেছেন উনি বললেন একদম কাহান আমাদের মাথার উপরে পাখি বসতে পারবে তার অর্থ কি এমন নড়াচড়া করে একটু নড়াচড়া কেউ করি নাই তার মানে পাখি মনে করবে এগুলো মানুষ নয় এগুলো গাছের অথবা মানুষ সব মরে গেছে জানতার নাই করে থাকাকে আরব যা বলে এই কথা যে মানে মাথার উপর পাখি আছে আর ওনার হাতের মধ্যে একটা ছোট্ট আছে ডালের মতো। এটা দিয়ে তিনি মাটি করে একটু কি জানি একটু খুঁড়লেন বা এখন টোকা দিলেন তারপরে তিনি ফারা ফার এত এতক্ষণটা তিনি কবর ওই তলার দিকে তাকিয়েছিলেন এখন মাথাটা উঠালেন আকাশের দিকে উঠালেন এরপরে আমাদের লক্ষ্য করে বললেন এরপরে তিনি বললেন এই যে মৃত্যুর পুরো কাহিনী তিনি আমাদেরকে শুনালেন ইনাল আবদাল মুদা মিনাল আেরা মমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আসে আশে রাতের করার জন্য তাকে যেতে হবে এই সময় যখন আসে না জালা ইলাহ উজু আল্লাহর কাছ থেকে আকাশ থেকে খুব শুভ্র উজ্জ্বল চেহারার ফেরস তারা আসেন মমিন মান্দার কাছে কান্না উজু হাহুম শামস তাদের চেহারাগুলো সূদ্র সূর্য সূর্যের মতো উজ্জ্বল খুবই আলোকিত চেহারা মাহুম কফিন আকান্না তার রুহকে নেওয়ার জন্য তারা জান্নাত থেকে কাফন নিয়ে আসে বডির জন্য আর রুহের জন্য একরকম নিয়ে আসে জান্নাতের থেকে আনা কাফুন ও হানুত মিন হানুতির জন্য যেই কাফুনের মধ্যে জান্নাতের সুগন্ধ দিয়ে দেওয়া আছে হ্যাঁ তাই লু সুমিন হুমদ্দাল বাসার তার ঘরে ঢুকে তার দৃষ্টিতে দেখা যায় এতটুকু দূরে তারা এসে বসে পুরো একলা আসেন না মালাকুল মা ব্যাটালিয়ান সবাই এখানে বসে ঘরের এক পাশে যে উনি দেখতে পান মাইয়ের দেখতে পান আমরা তো মায়ের দুজনকে আনতে থাকি উনি কি আমাদেরকে নিয়ে এখন চিন্তা করেন ওনার চিন্তা কি কোন ফেরা আসলো নেককার আসলো নেককারদের নেহ নেওয়ার ফেরস্তা আসে না গুনাগারের রুখ নেওয়ার ফেরস্তা আসে ওনার কিন্তু খবর আছে এখানে নেকরে রুহ যদি নিতে আসে তাহলে তো ওনার কোন চিন্তাই নাই উনি ওনার চিন্তায় বিবর হয়ে আছেন কিসের আপনাতে চিন্তা করবেন তিনি আর যদি আসে আল্লাহ মাফ করুন পাতিষ্ঠদের রুখ কবজ করা ফেরস্তা যদি আসে তাহলে তার কি যে পেরেছেন চলছে এখন সে কোথায় পালাবে তার রুখ কিসের আপনাদের কথা চিন্তা করবে আমাদের কথা চিন্তা করবে তো তখন আর ওই জায়গায় রেখে নাই কোরআন হাদিফে কোন জায়গায় তাই বনু ইসরায়েলের আসছে কোরআন হাদিসে যিনি মেইন মৃত্যু কার্যকরী করেন ওই ফেরেস্তার নাম আসে মালাকুল মৌত মৃত্যুর ফেরিস্তা উনি এসে তার শিয়রের কাছে বসেন অন্য আয়াতে আসছে সালাম দেন তাকে এরপরে এই ব্যক্তির লক্ষ্য করে তিনি পবিত্র আত্মা পবিত্র রুখ তুমি আল্লাহর ক্ষমা পেতে সন্তুষ্টি পেতে বের হয়ে আস তাকে সুন্দর করে অনুরোধ করা মত তাকে করে তখন যেভাবে বাইর করতে নরম হয়ে আস্তে করে বাইরে চলে আসে তাই না এরকম করে কাত করে ঢাললে বেরিয়ে আসে এরকম করে আস্তে করে বেরিয়ে আসে ওনার হাতের মধ্যে উনি যে নিয়ে আসছেন হাতের মধ্যে ওইখানে এসে অবস্থান ধরে নিয়ে এবার অন্যান্য ফেরস্তারা চলে আসুন সবাই মিলে ধরে এই রুখটাকে তাদের হাতের মধ্যে রাখেন না সঙ্গে সঙ্গে নিয়েই হাতে নিয়ে ওই কাফনের মধ্যে এবং সুগন্ধির এই পাত্রের মধ্যে বক্সের মধ্যে সন্দুকের মধ্যে ঢুকিয়ে দেয় আর যে রূপটা এখানে চলে আসে এত সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ে এই জমিনে এর চেয়ে বেশি সুগন্ধ আর কোন জায়গায় থাকে না আপনারা শুনে থাকবেন সুফহানো কোন মাইতে যখন ইন্তিকার হয়ে যায় আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় খবর আছে সুফান আল্লাহ তিনি অনেকদিন ছিলেন। ওনার ইন্তিকারের পরে কিছুক্ষণ পরে যখন লোকজন আসে বলে তোমাদের ঘরে এত সুগন্ধ থেকে আসলো কি দিছে ঘরের মধ্যে কোন সুগন্ধ তো দেয়নি এই যে কি সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়েছে কোনো কোন দুনিয়াতে এরপর পাওয়া যায় কিছু নমুনা থেকে যায় কিছুক্ষণ আর দেরি করার সঙ্গে সঙ্গে নিয়ে উপায় রানা হয়ে যায়। হয়ে যাবে আল্লাহর কাছে রাখা যে রেকর্ড বুক আছে যেখানে নেককারদের যে রুহের লিস্টের মধ্যে তার নাম লেখাতে হবে সেখানে নিয়ে যায় ওনার উপর করতে থাকে। তো উপরের দিকে উঠতে হলে কয় আকাশ ভেদ করে যেতে হয় সাত আকাশ ভেদ করে যেতে হয় এবং যখনই প্রথম আকাশে নক করে ওনা দরজা খুলে জিজ্ঞেস করে কে কাকে নিয়ে আসছ তারা ওখান থেকে চার পায় নখ করার সাথে সাথে এত সুগন্ধ কাকে নিয়ে আসছো কারুল ইবনু ফুলান ইবনু ফোলান অমুক ছেলে অমুক যে সুন্দর নামে তিনি সবার কাছে বেশি পরিচিত ছিলেন ওই নামটা বলে একজনের নাম যদি থাকে তিন চারটা তাহলে যে নামে লোকেরা বেশি চিন্তা ওই নামে ওই নামে বলা হয় এরপরে এভাবে যেতে যেতে তারা চলে যায় এরপরে দুনিয়ার আকাশ থেকে পরবর্তী আকাশ তারপরে পরবর্তী আকাশ সব জায়গায় এটা হয়ে যায় সেখানে যেতে যেতে যখন সপ্তম আসমানে চলে যায় সব আকাশে ফেরে তারপরে কারণে এসেছ তারা কিন্তু চিনতে পায় তার নাম বললেই তারা চেনে ও অমুকের ছেলে অমুক উনার ইন্তকাল হয়ে গেছে উনি তো কত ভালো লোক ছিলেন আমরা জানতাম তাহলে আপনি নেক আমল করলে আপনার খবর কোথায় হবে কাছে আপনাকে চেনে ফেলবে তারা আর আপনি তাদের চেনার মধ্যে পড়বেন আর তাদের দোয়া পেয়ে যাবেন ছড়া দিনটা তারা তারা আপনাদের দোয়া করবেন আপনি কোনো গুনা করলে আল্লা দিন আপনাকে মাফ করে দেয় তখন আল্লাহ তালা বলেন উক্তি আল্লাহ হুম হুম অমিনা উখর তারা উখরা আমি তাদেরকে সেখানে ওই মাটি সৃষ্টি করেছি মাটিতে আবার ফেরত নেব মাটি থেকে আবার হাসরের ময়দানে পুনরায় জিন্দা করবো এই জন্য খবর দেওয়ার সময় আমরা কি বলি মিনহা খালাক অর্থ কি আমরা দোয়া পড়ছে তার কত কাজে জানি লাগবে তার কোন কাজে লাগবে না তার জন্য কোন দোয়া নাই এখানে তো পড়েনি কোন খামাখা খামাখানা পড়ি আমাদের লেশন নিতে কোরআনে আয়াত আছে এই অর্থ যে এই জমিন থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি এই জমিনে আবার তোমাকে ফেরত আনবো জমিন থেকে তোমাকে আবার একদিন উঠাবো এই কথাটা কার জন্য আমাদের জন্য তাকে যে দাফন করায় আমার জন্য আমি লেসন নেই আমাকে আসতে হবে এখানে কিনিয়ে আসছি এরপরে যখন মাটি দেওয়া হয়ে যায় তারপরে ফাঁতু আদর হুফি তার রুহকে তার শরীর ফিট করে দেওয়া হয় নিয়ে আসা হয় এরপরে দুইজন ফিরে এসে এসে তাকে বসিয়ে ফেলে আর জিজ্ঞেস করে মান রব্বু কা তোমার রবকে দেয় আমার রব তো আল্লাহ এইটা হলো আল কৌল হায়াতের ফিন সাববেলফিল আখেরা এই আখেরাতে কবরে আল্লাহ ঠিক উত্তর দেওয়ার তফিল তাকে দিয়েছেন মজবুত উত্তর দেওয়ার জন্য সাহায্য করেছে। তারপর দুই নম্বর প্রশ্ন কি করে মা দিন দিন কি বলে মে হা মধ্যে পাঠানো হয়েছে রাসুল হিসেবে তার নাম জানো বলে জানি তার নাম কি তিনি কে তিনি আল্লাহ রাসুল তারপরে বলবে চার নম্বর প্রশ্ন এই তিনটা মেইন প্রশ্ন তারপর আরেকটি প্রশ্ন করতে তুমি এগুলো জানলা কেমনে কিভাবে জানলা তখন সে বলবে এরপরে আমি এগুলো বিশ্বাস করেছি আমল করেছি এই অ্যান্সার সে করবে যে উহ কোরআন হাদিস থেকে এগুলো পাওয়া গেছে এই জন্য কোরআন হাদিসম বেশি করে শিখতে হবে নাকি কম শিখতে হবে নাকি সারাদিন খালি নিউজ পড়া আর খালি ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে টেলিফোন গুতাইতে থাকা সবাই সব সেখানে চলে যাবে এই সময় ব্যয় করা এইগুলোর পিছনে কত কাজে লাগবে তার এই ফ্রেসটা নেওয়ার পাশাপাশি তখন আল্লাহ থেকে আওয়াজ আসবে আকাশ থেকে আল্লাহর আওয়াজ আসবে আনসার দা কাবি সুমিনাল আমার বাঁধা ঠিক মতে আনসার করেছে তাকে এখন রাইট মেহমানদারি কর আমার বান্ধবা সত্য আনসার আনসার করেছে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তা তাই তার জন্যে আল্লাহ আল্লাহ কবরে তার জান্নাতের বিছানা বিছিয়ে দাও মিলল জান্না জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও আল্লাহ তার তো কামিয়াবি খবর হয়ে গেছে আল্লাহ আমাদেরকে ইমন নসিব করুন তার কবরের থেকে জান্নাতের দিকে দরগা খুলে দাও কোন বাধা নাই সব খোলা এখন যে এখানে রিয়াদুসালাম সালাম আপ গার্ডেন এ তো কয়েক হাজার লোকের কবর আছে বোধ হয় এখানে যদি কয়েকজন ও থাকে তিনজন পাঁচজন দশজন ও থাকে যারা জান্নাতি হয়ে গেছে তার চেয়ে বেশি লোকদেরকে আল্লাহ কবুল করুন সবাইকে আল্লাহ কয়েকশো লোকাতি সবার যদি এত বড় করে দেওয়া হয় চোখের দৃষ্টি যেখানে যায় শেষ পর্যন্ত খোলা তাহলে এখানে কয়জন জায়গা হবে তো কেমনি হলো হিসাব করবেন কেমনি এখন আমরা যে হিসাব করি এটা দুনিয়ার হিসাব এই হিসাব কি কবরের হিসাব নাকি ওইটাতে আরেক জগৎ সেই জগতের নাম কি বারোজাক বারোজাকের হিসাব আলাদা দুনিয়ার একরকম হিসাব তার আগে মায়ের প্যাটের একরকম হিসাব ছিল এতটুকু জায়গার মধ্যে জায়গা হয়ে গেছে দুনিয়াতে মায়ের প্যাটের তুলনায় দুনিয়ার সাইজ কত বড় শুক্রটা দুনিয়া বাদ দিন আপনার বাড়ির সাইজ কত দুল আরেকটা যেটা আমরা দেখি না ওটা এই দুনিয়ার মাটির সঙ্গে না সেটা আলাদা কিছু যেটা আমরা দেখব না এখন আপনার হাসরের হিসাব আরেকটা এরপরে তাকে তখন লক্ষ্য করে এখন তার সামনে চলে আসবে আরেকটি লোক এত সুন্দর চেহারা নিয়ে সুন্দর কাপড় চোপড় পরে এসে সুন্দর সুগন্ধ তার গা থেকে একদম ছড়িয়ে পড়ছে সালাম করাম দিয়ে বলবে শোন তোমাকে সাংঘাতিক এক সুসংবাদ দিতে আমি এসছি হ্যাঁ ইউ মুকল্লাদি কিন্তু তুয়া এই যে তোমাকে আল্লাহ আদা করেছিলেন তোমার জন্য সুদিন আসবে সুদিন আসবে তোমার আখেরাতি মৃত্যুর পরেই ওই সুদিন তোমার এসে গেছে এবং এই শুধু এই সুখ শান্তি না তোমার এইরকম করে রেখেছে সেখানে তোমার তোমার চেহারাই বলে তোমার কাছে অনেক সুসংবাদ আছে সুসংবাদ সাথে তুমি অনেক কিছু ক্যারি তোমার পরিচয়টি দিবা ভাই বলে আমি আর কেউ না আমার লুকা আমি তোমার নিয়ে মাত্র আমাকে তোমার নে আমাকে আল্লাহ একটা মানুষের রূপ দিয়ে তোমাকে সুসংবাদ দিতে পাঠিয়েছেন তখন সে বলে ওই মাইত বলবে রিম ইসা আল্লাহ তাড়াতাড়ি কি আমাকে হাসর হয়ে যাক আমি জান্নাতে যাই সে এখন তারা করবে হাত্তা আর আহলি ওমা আলী এবং আমি গিয়ে সবাই আমার পরিবার পরিজন যারা আছে সবাইকে আমি সুসংবাদ দেব দেখো আমি জান্নাতে হয়ে গেছি আর তাদের জন্য যদি আল্লাহ সুপারিশ করতে পারি তারা খোঁজ খবর হবে না পাপিষ্ঠ হবে আল্লাহ মাফ করুন কাফের বেদিন হবে প্রথা কথিত মুসলিম কিন্তু গুনার মধ্যে ডুবে ছিল তার অবস্থা কি হবে এখন এইরকম লোক যখন আখ যাওয়ার সময় হবে মৌতের সময় তার কাছে না জালাইল একেদিনের সময় সুদুল বাজে এত কুসরি চেহারা ভীষণ অন্ধকার কালো চেহারার ফেরসাগুলো আসবে যাদের হাতে রয়েছে অর্থাৎ তারা হাতে করে নিয়ে আসবে ওই জান্নাতের কাফন না একেবারে কি বলা যায় খস খসে খুব মানে সুঙ্গওয়ালা যেটা মধ্যে খালি পিনের মতো থাকে পিনের মতো গুটায় এইরকম একটা চটের বস্তার মতো একটা নিয়ে আসবে তার রুফ নেওয়ার জন্য অবস্থা নেবে ঘরের ভিতরে বলবে আর মালাকুল মৌত তার কাছে এসে হাক দেবেন তার মাথার কাছে এসে বলবে উপরে তোমার পতিত হওয়ার জন্য আল্লাহ রাগের শিকার হতে তার রুহের অস্তিত্ব বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাবে কিন্তু শেষ ফেরস্তা তার মুখের মধ্যে হাত ধুকিয়ে এরকম করে টেনে টেনে সবগুলো কিভাবে আনবে ছিঁড়ে ছিঁড়ে আসবে যেভাবে কোন চটের বস্তার মধ্যে যদি আপনি একটা তীর ঢুকাই দেন দিয়ে তীরটাকে আবার করে টান দেন কি হবে হুক ঢুকাই দেন হুক ঢুকাই কি হবে সুতা ছিঁড়ে ছিঁড়ে আটবে যে এইরকম ছিঁড়ে ছিঁড়ে আঁটবে তার রুখ গুলো অথবা সেগুলোকে নিয়ে সঙ্গে সঙ্গে দেরি না করে ওই যে খুব পিন পিনওয়ালা সুইওয়ালা বস্তার মতো যেটা নিয়ে আসে ছোট প্যাকেট ওইটার মধ্যে ঢুকাবে আর এই যেই বের হল তার শরীর থেকে এমন দুর্গন্ধ ছড়িয়ে পড়বে জমিনের মধ্যে এইরকম পসা গন্ধ কোন লাশ থেকে বের হয় না হায়াম হায় লাশ থেকে বের হয় না এই রুহকে নিয়ে তারা উপরে দিকে তখন দৌড় দিবে তখন ফিরে তারা করবে কোন খবিস রুহকে নিয়ে আসলে দুর্গন্ধ থাকতে পারছি না তারা বলে অমুক রে ছেলে অমুক যে নামে সবাই তাকে চিনত তাকে সবাই চিনতো গর্ভ আর মস্তান সেইভাবেই তাকে বলবে আকাশের দরজা নক করবে ফের বলবে তার জন্য দরজা খোলা যাবে না নিষেধ তারপরে নবী করিম সালাম ওই সময় পড়লেন কোরআনের একটা আয়াত আল্লাহ আরেক আয়াতে বলেছেন এদের জন্য আসমানে দরওয়াজা খোলা হবে না এবং তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না এমনকি একটা উঁচ যদি সুঁয়ের গোড়া দিয়ে ঢুকতে পারে তাও যদি সম্ভব হয় এদের জন্মাতে দেওয়া কোনোদিন সম্ভব হবে না তার জন্য খোলা হবে না তখন তার রুহকে জমিনে আবার জোরে নিক্ষেপ করা হবে তখন ওই কবরের মধ্যে তার রুহ চলে আসলো তাকে ফেরে তারা যদি আহ মুনকার এবং নাকির তাকে বসালো বসে জিজ্ঞেস করবে যে এই প্রশ্নগুলো মান রব্বুকা ও মা দিনুকা ওমান্না বিশ জনে যা কইছে আমিও তাই কেছি দশজনে কোনটা কয়েছে তাও জানে না কোনটা করলে আবার বিপদে পড়ে সবাই যেটা আমিও সেটা কইছি এই গোদ আমি দিকে পারছে বাঁচতে পারবে তখন তারা বলবে তখন আকাশ থেকে আল্লাহ থেকে আওয়াজ নার এই মিথ্যা জন্য জাহান্নাম থেকে বেশনা নিয়ে আসো অফ বাবা মীরাম্নার জাহান্ন দিকে তার দরদাগটা খুলে দাও ওখানকার যত গরম বাতাস দুর্গন্ধ সব কিছু তার ওখানে ঢুকুক আর কবরকে তখন এরকম করে হুকুম দেওয়া হবে তাকে বড় জোরে একটা চিপা দাও কবর এসে তাকে থাকবে তার এই বামের হা ডান ভিতরে ঢুকে যাবে সব চাপটা আদাবিল কবর নাজিন আদাবিল কবর এরপরে তার সামনে চলে আসবে এমন একটি লোক তার চেহারা এত বিশ্রী দুর্গন্ধ আসে খারাপ কাপড় ভয়ঙ্কর চেহারা এসে বলবে সে বলবে হত বাঘা তুই কে রে আমি এত বিপদে আজকে এমনিতে সামাল দিতে পারছি না তার উপরে আরো দুঃসঙ্গত নিয়ে আসছ তোমার চেহারা দেখতেই বোঝা যায় তোমার কাছে খালি দুঃসঙ্গত ছাড়া কোনো ভালো খবর থাকে না সে বলবে আমাকে তিরস্কার করা আমি তো অন্য কেউ না তোমার নিজের আমল সারা দিনে ছিল এই খবর বলার জন্য পাঠিয়েছে এরপরে আর এডিশনাল রেওয়ায় এসেছে কোন কোন মধ্যে এক্সট্রা এসেছে আর কি করিম সাল্লাম যখন কাউকে দাফন করা শেষ করতেন তখন তিনি বলতেন তোমাদের ভাইয়ের জন্য আল্লাহ কিছুক্ষণ একটু মানে যেন করে যায় আল্লাহ একটু দোয়া করো আর সে জন্য ঠিক মতো আনসার করতে পারে প্রশ্নগুলো করা হবে যে এগুলো ঠিকমতো জবাব দিতে পারে সাহেব থাকতে পারে দোয়া করা যায় আল্লাহ তাকে গুনামাত করে দেন তাকে আল্লাহ সাহেব কদম তাকে আল্লাহ তার যে প্রশ্ন করা হবে ঠিক জবাব দেওয়ার জন্য তৌফিক দান করেন এই দোয়া করা যায় কিন্তু দোয়াটা আসলে সাহাবিদিকে তিনি করতে বলেছেন করলে বেশি কবুল হবে শূন্যতের মধ্যে থাকবো এদিকে লোকদের মন যাই না শুধুমাত্র আনুষ্ঠানিকতা এক রসম রেওয়াজের দিকে চলে যায় দুই নম্বর এখানে আবার কেউ কেউ করে কি কবর দেওয়ার পর ডেকে ডেকে বলে তুমি জবাব দাও তোমাকে এইগুলা সবকিছু আপনার তালকিন সমাধান বসে আছে তালকিন শুধু জায়জ আছে ইন্তকালের আগে লাকিণ মা উম বি তোমাদের তাদের সাকাতের হালতে আছে তাদেরকে টাইম টু টাইম করিয়ে দাও যখন থাকি হয়ে গেছে কিছুক্ষণ পরে পরে এক নাগারে না একবার বললেন বলে কয়েক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট তারপর আবার ইহ আর তাকে বলা ঠিক লাই বলেন এরকম থাকে সে বলেস না বলিস না বলিস না খবর দাও আর এখন সে আপনারটা শুনবে বলিস না আপনি বলবেন বলেন তখন বের বল জান বলবো না এরকম বলি ফেলতে পারে আল্লাহ করব কি পরীক্ষা একটা আছে হ্যান্ডেল মাউথ একটা সুন্দর দোয়ার আল্লাহমিয়াউদ্ আল্লাহ আমি উপর থেকে নিচে ফস্করে ফসকে পড়ে যে আপনার কাছে পানা চাই ওয়াল্লাহ মে আমার উপর কিছু ভেঙে সেঙ্গে গাছ ভেঙ্গে ভূমিকম্পের মধ্যে পড়ে আমি আল্লাহ সাগরের মধ্যে নদী ডুবে সাগর ডুবে এই অবস্থা আঁকে এরপর আগুন লেগে মরা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাইবিক খাব্যতানিয়ে শান্জেল মাউত আর মৌতের সময় শয়তান এসে তা করে যে আমাকে গোলমাল লাগিয়ে দিবে ওয়াশ ওয়াসা সৃষ্টি করবে আমাকে সমস্যা ফেলে দিবে না এই জন্য আমি আপনার কাছে পানা চাই বাহু দেবেন আমুতা ফিসাবলি কামুদেরা আর আপনার রাস্তায় মোকাবিলা করতে গিয়ে যেন পিসপানা হয়ে পালিয়ে না যদি কোনো সময় এরকম অবস্থা পড়ে যায় ছয় টান কিভাবে শেষ মুহূর্তে ধোকা দেয় অনেক তরিকা এভাবে বলে যে তুমি এতদিন বিশ্বাস করেছিল আল্লাহ আছে দেখছো না কোনো দিন দেখো না অন্ধবিশ্বাস নিয়ে মরবা প্রা প্রমাণ তো নাই তো অন্ধবিশ্বাস নিয়ে না মরে একটা খালের দিলে সব ফালাই দিয়ে এমনি মরে যাও দিলকে সাফ করে দাও এরকম কিছু অবিশ্বাস করে যেন মরে যায় না কিছু বিশ্বাস করি না আমি খালি দিলে চলে যাচ্ছি এই রকম ওয়াস ওসা দিবে এখন সে বললো এসে আহমদ তুমি আমার হাত থেকে ছুটকে গেলো আমি কিছুই করতে পারলাম না তোমাকে তখন তিনি বললেন উনি ওনার নিঃশ্বাস বাচ্চারা তো বা ছেলেমেয়েরা তালকৃ করতেছে লাগবে ওনাদের কাছে ভয় লেগে গেল ইয়া আল্লাহ আমরা তো বলছি লা না না এটা এটা কি হলো খুব চিন্তায় পড়ে গেলেন আবার যখন হুঁস আসছে বলেন যে বাবা আমরা তালকিম করতেছিলাম আপনি বললেন না না না এরকম বললেন কি গর্ব অহংকার আমি তো বাপের ব্যাটা আমাকে কিছু করতে পারিস নি তুই তো আল্লাহর কাছে সাহায্যের জন্য দুর্বল হয়ে মহতাজ হয়ে যদি তিনি থাকবেন না তার মধ্যে একটা কনফিডেন্স তৈরি আসতে পারে খেয়াল করেছেন কথা সাংঘাতিক গভীর কথা না ওনাকে এভাবে ধোকা দিচ্ছিল যে ওনার ভিতরে একটুখানি অহংকার চলে আসে যে শয়তান কি সে আমার কিছুই করতে পারেনি এরকম হয়ে যা তখন আমি এখনো নিরাপদ না আমি এখনো নিরাপদ না আমার আল্লাহ নিরাপত্তা না দিলে ওইটা বলেছেন যে আমার এখনো নিরাপত্তা নাই আমার এখনো আল্লাহর কাছে আমাকে কাতর হয়ে থাকতে হবে আমি কোন রকমে ইমান নিয়ে পারি না আমার ইমান হারিয়ে যায় এই অবস্থায় আল্লাহ তালিন বান্দাকে দুনিয়ার মধ্যে এটাও ইনক্লুড করে যে তার আখের কালিমা হবে লা লাহ ইহাম যে ব্যক্তি কালিমা ঠিক মতো শরীর থেকে দূরে থেকে সহিদা দিল্লির ভিতরে মজবুত করতে পেরেছে লাহ তাকে আল্লাহ তালা ইনতে কালের সময় লাহা ইহ মু জবান দিয়ে বের করে দুনিয়া থেকে নেবেন ইনশা আল্লাহ আল্লাহ জালনামিনো আর যাকে যার মান কেন আখেরি কালাম হিলা আইল দেখাল জান্নাত যে ব্যক্তি আখেরি কালাম হবিল সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে